ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণনা করেন যে মাইমুনা রদি আনহা বলেন আমি নবী সাল আলহালাম এর জন্য গোসলের পানি ঢেলে রাখলাম তিনি তার ডানহাত দিয়ে বাঁ হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুলেন অতঃপর তার লজ্জাস্থান ধৌতে করলেন এবং মাটিতে তার হাত ঘষলেন পরে তা ধুয়ে কুলি করলেন নাকে পানি দিলেন তারপর তার চেহারা ধুলেন এবং মাথার উপর পানি ঢাললেন পরে ওই স্থান হতে সরে গিয়ে দু পা ধুলেন অবশেষে তাকে একটি রুমাল দেয়া হলো কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছিলেন না